আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ হির আলমিন ওসালাতিন সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা এই বঙ্গোপসাগরের পারে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে আপনাদের সামনে দিনী যেই বিষয়টি নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হল ইসলামী পরিভাষাগুলোর সঠিক ব্যবহার এই বিষয়ের উপরে আমরা আজকে দুই একটি কথা বলবো ইনশাল্লাহ সম্মানিত দীনি ভাই ও বোনেরা এবং বিশেষ করে আমার অতি সম্মানিত শ্রদ্ধেয় ওলামাই কেরাম হাফেজা কুমুল্লাহ যে ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিভাষা রয়েছে যেগুলোকে ফিলোলজির ভাষায় বলা হয় আল আলফাজ আল ইসলামিয়া इसलामिक परिषा शब्द जमन सलाद जकत हज यब्दुलू कहिली जुगे विभिन्न अर्थे व्यवहार होते इसलम आसार पर गुलाके एक सूनिदिष्ट अबादतर खास एगुलर अर्थ परिवर्तन हो गए ठीक ईरक कतगुलो इसलमिक परिभाषा रहेलम जमन आद इला तबलीग मा अन्जाल्ला एकामते दिन तरह जमत बाय রকম কতগুলো জেহাদ ফি এরকম কতগুলো ইসলামিক পরিবেশা আছে এগুলোর শাব্দিক অর্থ যাই হোক এগুলো কোরআন এবং সন্না এক একটা পারিবেশিক অর্থে এক একটি কাজের জন্য এক একটি বিষয়ের জন্য আল্লাহ সুবাহতালা এই শব্দগুলোকে নির্ধারণ করেছে অর্থাৎ এই জিনিসগুলো সব এক না এগুলোর মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে দাওয়াতিল আল্লাহ তাবলিক মা আনজাল আল্লাহ আমরাবিল মা আরব নিহিয়ানিল মনকার একামতে দিন জিনিসগুলো কিন্তু এক না এগুলো ভিন্ন ভিন্ন বিষয় হওয়ার কারণে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এগুলোকে ভিন্ন ভিন্ন শব্দে ব্যক্ত করেছেন ইদানিং আমরা দেখতেছি আমাদের সম্মানিত ওলামাই কেরাম একামতের দিনের বিষয়টি নিয়ে আলোচনা করতেছেন আলহামদুলিল্লাহ আলোচনা হওয়া এটা খুবই ভালো লক্ষণ বোঝা যাচ্ছে আমাদের ওলামাইকার আলহামদুলিল্লাহ অনেক লেখাপড়া করতেছেন গবেষণা করতেছেন ইসলামী বিষয়ের ব্যাপারে খুবই আগ্রহী হয়ে মনোযোগ সহকারে বিষয়গুলো জানার চেষ্টা করতেছেন এটা খুবই ভালো দিক কিন্তু আমরা এই পরিবেশাগুলো আসলে কোন অর্থে ব্যবহার করা হয়েছে আমরা দেখি একামতের দিনের আলোচনা করতে গিয়ে কোনো কোনো ভাই আরেক ভাইকে মনে করতেছেন যে মনে হয় তিনি ইসলামী শরীয়তের আইন কানুন বিধিবিধান এগুলো বাস্তবায়ন হোক এটা চান না আসলে কিন্তু বিষয়টা তা নয় সমস্ত ওলামাইকেরামেই কোরআন সুন্নার বিধিবিধান বাস্তবায়ন হোক ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এটা সবাই ছান কিন্তু এখানে মৌলিক পার্থক্য যেটি সেটি হলো যে ইসলামী পরিবেষাগুলোর সঠিক ব্যবহার ইসলামী পরিবেষাগুলোর নিয়েই মূলত আলোচনা যে একামতে দিন এইসব যে ইসলামী পরিভাষাটি এটি কি আসলে কোরআনসুন্নার যেই অর্থে ব্যবহার করা হয়েছে এই পরিভাষাটি সেই পরিভাষাটি সেই অনুযায়ী আমরা ব্যবহার করতেছি কিনা নাকি অন্য অর্থে আমরা ব্যবহার করতেছি দেখা গেছে যে ইসলামের পরিভাষাগুলোর ব্যাখ্যা কিন্তু যুগে যুগে বিভিন্ন দিক থেকে আসছে যেমন শিয়ারা ইসলামের বিষয়গুলোকে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে ল ইহার শিয়াদের একটা ব্যাখ্যা আছে অর্থ আছে খারেজিদের অর্থ আছে মোতাজিলাদের অর্থ আছে আবার আমাদের সুন্নিদের রাহুলুস্না আল জামাতের অর্থ আছে ঠিক একই একইভাবে একামতের দিনেরও কিন্তু অনেকগুলো ব্যাখ্যা আছে সেখানে আপনার শিয়াদের ব্যাখ্যা আছে একামতে দিনের ব্যাপারে তারপরে খারেজিদের ব্যাখ্যা আছে মোতাজিলাদের ব্যাখ্যা আছে এখন আমাদেরকে দেখতে হবে যেহেতু আমরা আহলে সন্ন্যত আল জামাত আর বিশ্বাসী এই আহলে আহলেসন্নত আল জামাতের মোফাণ কেরাম তাদের তাফসিরে এই বিষয়গুলোর কি ব্যাখ্যা করেছেন একামতের দিনের সম্পর্কে তারা কি ব্যাখ্যা দিয়েছেন আর একামতের দিনের ব্যাখ্যা যেটি মুফাসরেন কেরাম দিয়েছেন যে আকিম তাওহিদ এই তাওহিদ কায়েম করলে তো তাওহিদ তো শুধু ব্যক্তি জীবনে কায়েম হবে না তাওহিত তো ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে তাওহিদ কায়েম হবে তো এখন একামতের দিন নিয়ে তো আমাদের মধ্যে আসলে কোনো বিরোধে নেই কোনো একতালাভে নেই মূলত এখানে যে বিষয়টি আমাদের একতলাপ যে বিষয়টি বিরোধ সেটি হল আমাদের ইসলামী পরিভাষাগুলোর সঠিক ব্যবহার যে কোন পরিভাষাটি কোন জায়গায় ব্যবহার হবে এই পরিভাষাগুলো যদি সঠিকভাবে আমরা ব্যবহার না করি তাহলে দেখা যাবে যে এক বিষয় সংবলিত আয়াতগুলো হাদিসগুলো আমরা আরেক বিষয় নিয়ে যাব। আরেক বিষয়গুলো এদিকে নিয়ে আসব। যেমন জেহাদ ফি সাবির ফজিলত সংক্রান্ত অনেকগুলো আয়াতে কারিমা রয়েছে অনেকগুলো সহি হাদিস রয়েছে তা আমরা যদি সেই হাদিসগুলোকে যদি সঠিক পরিবেশাগুলো প্রয়োগ ঠিক না করি তাহলে দেখা যাবে আমরা ওই জিহাদের হাদিসগুলো এনে দাওয়াতের মধ্যে লাগাই দিবো দাওয়াতেরগুলো নিয়ে জেহাদের মধ্যে লাগাই দিবো আবার আমরিবিল মারুব নিহিয়া নিল মনকারের যে বিষয় সংক্রান্ত আয়াত হাদিস রয়েছে সেগুলোকে আমরা একামতে দিন বা অন্য জায়গায় লাগিয়ে দিব এবং বর্তমানে আমরা দেখি বাংলাদেশে এই বিষয়টি সবচেয়ে বড় একটি সমস্যা যে ইসলামী পরিবেশাগুলো যেই উদ্দেশ্যে যেই আবাদতের জন্য খাস করা হয়েছে আমরা সেই উদ্দেশ্যে সেই পরিবেশায় ব্যবহার না করে অন্যত্র যত্রতত্র আমরা ব্যবহার করার কারণে দেখা গেছে যে অনেকগুলো জিনিস আমাদের সামনে বর্তমানে বিকৃত হয়ে গেছে এবং পাশাপাশি শিয়াদের ব্যাখ্যা খারেজিদের ব্যাখ্যা মোতাজিলাদের ব্যাখ্যা তাদের তাফসির তাদের ওয়েবসাইট তাদের এখন বর্তমানে আমাদের সামনে প্রচুর এখন কোনো ব্যক্তি যদি বুঝতে না পারে যে কোনটা খারেজিদের ব্যাখ্যা কোনটা শিয়াদের ব্যাখ্যা কোনটা মোতাজিলাদের ব্যাখ্যা কোনটা আহলুসন্নতাল জামাতের ব্যাখ্যা তখন কিন্তু সে বিভ্রান্ত হয়ে যাবে এক্ষেত্রে এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো সম্মানিত ওলামাই কেন সহ যে আমরা ইসলামের এই পরিবেশাগুলোকে सठीक अर्थे व्यवहार करार्जन जुगे जुगे आहलुस्नावाल जमातर मुफासरण कराम जो व्याख्यागुलो दिएफस रे तबारे देते इम्न कासिर देखतेपिर रुहुल महानीपर कुरतुबी अर्थात सुन्नीर जो तपसिरगुलो आहलुसावल जमतर जो तपसिलगुलगल देखी तगुलो नहीं को झगड़ा विवाद कोतर्को थकबेना सकलेह सबई আমরা এই গবেষণায় আমাদের এই লেখাপড়ায় বেশি মনোযোগী হওয়া দরকার যে ইসলামী পরিভাষাগুলো কোন অর্থে কোথায় প্রয়োগ হবে এবং আমাদের দেশে কিন্তু সর্বোচ্চ ওলামা পরিষদ নামে কোনো ওলামা পরিষদ রাষ্ট্রীয়ভাবে নাই না থাকার কারণে যাত যার মতো সবাই কিন্তু ব্যাখ্যা দিয়ে থাকে ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে স্বাধীন তো সঠিক ব্যাখ্যাগুলো কিন্তু আমরা এক জায়গা থেকে পাই না এজন্য আমাদের উচিত যে এই ব্যাখ্যাগুলো ভালোভাবে স্টাডি করা গভীরভাবে স্টাডি করে এগুলোকে সঠিক অর্থে বায়াত জামাত তারপরে আমরে বিল মা আরুব নিহিয়ানিল তারপরে এই দাওয়াতিল আল্লাহ তারপরে তাবলিগমান জালাল্লা কামতে দিন এই পরিবেশাগুলোকে ভালোভাবে স্টাডি করে আমরা জানা বোঝা এটি আমাদের জন্য বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি সবাইকে সম্মানিত ওলামাইকেরাম সহ সবাইকে পরামর্শ দেব যে আমরা এগুলো নিয়ে জগড়া বিবাদ পরিহার করি ইমাম আবুহানিফা রহমতল্লা আল এর সামনে দুইজন আলেম আকিদাগত বিষয় নিয়ে তারা ঝগড়া বিতর্ক করতেছিলেন তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলে তাদের ব্যাপারে আবু হানিফা রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলেন আবুহানিফির রহমতোল্লাহ বলেন লাসাল্লু খালপাহুমা তোমরা দুইজনের পিছনেই সলাত আদাই করিও না তখন আবু ইউসুফ রহমতোল্লা আলে জিজ্ঞাসা করলেন যে একজন তো সহি আকিদার আর একজন তো ভ্রাম্ত আকিদার তো সহি আকিদার যিনি ওনার পিছনে চলা তদায় করলে অসুবিধা কোথায় ইমাম আবুহানিফা রহমতুল্লাহ আলে বললেন যে যে তো ভ্রান্ত আকিদা अल कुरान मखलुक तार से। कुरा, कुरा, कुरा, तो ब्राहिदा पिछने पा जाना जिन्हें अल कुरान मखलुक आकी आल्लिए झगड़ा करते झगड़ा जातीकुक मुमिन मध्य विराट बेदा तो जिन्हें सही आकीदारियत तैर करते हैं सहेब बेदा सोहेब बेदा हिसाब से তাহলে সম্মানিত বায়ু বোনেরা আমরা এখানে যে বিষয়টা দেখি যে আল্লাহর দিন সহিভাবে বোঝার আমরা চেষ্টা করব। কিন্তু এটা আমরা নিজেরা সুন্দরভাবে প্রকাশ করবো তাফসিরের আলোকে হাদিসের আলোকে সুন্নার আলোকে কিন্তু আমরা কাউকে আক্রমণ করব না কারোর অসম্মান করব না কাউকে আক্রমণ করে আক্রমণাত্মক কোনো কথা বলব না তাহলে ইনশাল্লাহ আমাদের মধ্যে ভাতৃত্বের পরিবেশ দিনী পরিবেশ আরও মজবুত হবে এবং মূলত আমাদের সবাই মাকসাদ এক सबाई आल्लामुखी होते चाहिए दिनमुखी होते चाहिए दिन ही विषय दू एक विषय मध्य जुगे जुगे चौदहश बस एखो आसे कैम पर्तु सेगे मुस्लिम उम्मार ऐक्य बनष्टा आल्ला सब्न तला सबाई के ईक्यबद्धे आल्लर दिन मुसलिम भाई भाई हिसाब से थकारारानुष के इसलमर सठीक यथाथ व्यवहार সঠিক ব্যবহার সম্পর্কে দিক নির্দেশনা দেওয়ার জানার বোঝা তো অপিক দান করুন আমিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ